পালকি চরে অচিন দেশে যাত্রা সুর পালকি চরে অচিন দেশে যাত্রা সুর যার পালকি চোরে অচিন দেশে যাত্রা সুর যার বিদায় কালে শোনে নাশে কান্না হা বিদায় কালে শোনে নাশে কান্না হাহাকার পাল্কি অচিন দেশে যাত্রা সুরো যার পালকি চোরে অচিন দেশে যাত্রা সুরো যার বিদায় কালে শোনে নাশে কান্না হাহাকার বিদায় কালে শোনে নাশে কান্না এই দুনিয়ায় বেঁচে থাকা নাই কোনো উপায় তবু মানুষ বাঁচারাশায়কে দেব ভাষায় এই দুনিয়ায় বেঁচে থাকার নাই কোনো উপায় তবু মানুষ বাঁচারাশায় কে দেবুক ভাষায় এই আসা যাওয়া ভবের খেলা নিয়মের ব্যাপার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার বিদায় কালে শোনে না পালকি চোরে অচিন দেশে যাত্রা সরুজার পালকি চোরে অচিন দেশে যাত্রা সরুজার বিদায় কালে শোনে নাশে কান্না হাহার বিদায় কালে শোনে নাশে কান্না হাহার মানুষ মরে রুহের নাই মরন লোকচক্ষুর অন্তরালে অন্য এক জীবন কেবলের মানুষ মরে রুহের নাই মরণ লোকচক্ষুর অন্তরালে অন্য এক জীবন তবু নিতে হবে মরণ যে সবাইকে একবার বিদায় কালে শোনে কান্না विदाय कले नानकार ना पाल् चोरे अचीन देर जार पाल की चोरे अचीन देशे जत्र जार विदाय कल शोने नन्ना हार विदाये शोने नान्ना हाहाकार दाई काले सोने ना, ना हाकार विदाय काले सोने नन्ना हाहाकार